উম্মু সাল্লাহ রদেলাহত আল্লাহতে বণিত তিনি বলেন নবী সাল্লাসাল্লাম তার কাছে থাকাকালে সেখানে একজন মেইলি পুরুষ ছিল ওই মেলি পুরুষটি উম্মু সালামার ভাই আবদুল্লাহ ইবন আবু উমাইয়াকে বলল যদি আগামীকাল আপনাদেরকে আল্লাহ তায়ফ বিজয় দান করেন তবে আমি আপনাকে গাইলানের বেকে গ্রহণ করার পরামর্শ দিচ্ছি কেননা সে এত মেদবহুল যে সে সম্মুখ দিকে আগমন করলে তার পেটে চার ভাজ পড়ে আর পিছু ফিরে যাবার সময় আট ভাজ পড়ে কথা শুনে নবী সাল্লাহ সাল্লাম বললেন সে জানো কখনো তোমাদের কাছে আর না আসে